আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা সাইয়েদুল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা موسی আলাইহিস সালামের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে موسی বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে موسی আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া তৌফিক অনুসারে আলহামদুলিল্লাহ আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি এখন আজকের আলোচনা মাধ্যমে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি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 সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার আয়াত সমূহকে এবং সেগুলোর প্রতি অনীহা প্রদর্শন করেছিল ফেরাউন ধ্বংস হল ফেরাউনের এই শোচনীয় পরাজয় থেকে যেভাবে আল্লাহ সুহান তাকে ধ্বংস করে দিলেন নির্মূল করে দিলেন এই পরাজয় থেকে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এক নম্বর সত্যিকার সুপার পাওয়ার তিনি আল্লাহ সুহান আল্লাহ ছাড়া আর কোন শক্তি বা ক্ষমতার উৎস নেই কুয়াতে ইহ ফের এই বাহ্যিক ক্ষমতা এটা আল্লাহ সুহানতআলাই তাকে প্রদান করেছেন কাজেই আলোচনা তারা ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে সেটাকে কেড়ে নিতে পারেন ফেরাউনের এই ঘটনা প্রমাণ করে কুফাররা ক্ষমতার শীর্ষে থাকলেও তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে না তাদের নিরাপদ নিশ্চিত নির্ভাবনা হওয়ার কোনো সুযোগ নেই বাস্তবেও তাই দেখা যায় কুফ্বাররা সব যুগে সব স্থানে তারা সর্বদা ভীতির মধ্যে থাকে ত্রাসের মধ্যে থাকে কারণ ইতিহাস সাক্ষী কুফারদের পতন ঘটে মুহূর্তের মধ্যে রাতারাতি তাদের ক্ষমতা আলোচনা তালা যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারেন বিপরীতে ইমানদার বান্দাদের জন্য তারা দুর্বল অবস্থায় থাকলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই তাদের ঘটে উত্থানি কাজে মুসলিমদের জন্য পরিস্থিতি যতই খারাপ হোক না কেন হতাশ হওয়ার কোন কারণ নেই বিপরীতে বাহ্যিক যতই শক্তি থাকুক না কেন কুফবারদের নির্ভাবনা হওয়ার নিরাপত্তা অনুভব করার কোন সুযোগ থাকে না আলোচনা তালা তিনি চাইলে বিজয় দিতে সক্ষম তিনি বিজয় দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন যে আমরা আমাদের করণীয় কাজ সেটা করছি কিনা আল্লাহ মহামতাল হুমসা আল্লাহ সাল্লাম এবং মণি ইসরাকে পৃথিবীর বুকে তৎকালীন দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন প্রমাণিত হলো কোনো শক্তি আল্লাহ মহাম্মতাল্লাহর কাছে পরাশক্তি নয় কোনো ব্যক্তি আলাসু মহামতালার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয় কোনো সরকারি আলাস মহামতালার কাছে কোনো শক্তিশালী সরকার কিচ্ছু নয় বরং এই সবগুলো হচ্ছে আল্লা সুবহামতাল্লার অধীন এবং তার বান্দা আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সুমহান ইচ্ছাই যথেষ্ট তিনি বলবেন কুন ফায় এখন হও এবং তা হয়ে যাবে যা কিছু সৃষ্ট যার সৃষ্টি রয়েছে সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন আল্লা সুমতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন কাজেই এগুলো কখনোই চিরস্থায়ী ক্ষমতা বা শক্তির প্রতীক নয় আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন বনে ইসরায়েল জাতির সম্পর্কে এবং যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ কানু ইস্তাদ আফুন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ সুহাম্মাল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের মাস্রিক এবং মাগ্রেব পূর্ব এবং পশ্চিম অঞ্চলের যার মধ্যে আমি বরকত রেখেছি বারাকা রেখেছি পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত সেই কল্যাণ সে ওয়াদা বনে ইসরায়েলের জন্য তাদের সবর করার কারণে বিমা সাবারু আলসুবাহতাল আরো বলছেন আর ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায় এবং ধ্বংস করে দিয়েছি সেই সব কিছু যা সু তারা নির্মাণ করেছিল দ্বিতীয় আয়টির মাধ্যমে আলোসু মাহাত আরেকটি দৃষ্টিকোণ থেকে ফেরাউনের ধ্বংস এবং বনীসরায়েলের মুক্তি লাভ করা এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছেন এই দিক থেকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যার মধ্যে এক নম্বর ইমানদারদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুহামতাল্লাহ কখনোই ইমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ জাতি সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ ইস্তাদ আফুন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন না যে তারা দুর্বল ছিল বা তারা আল্লাহ সুহাম্মাল্লাহ বলেছেন তাদেরকে দুর্বল ধরে নেওয়া হতো তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল বা তাদেরকে দুর্বল মনে করা হতো সুতরাং আল্লা সুহামতাল্লাহ যাদের সঙ্গে রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী বেরাওয়ানের ধ্বংসের মাধ্যমে বনিস রাইলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হল বিজয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তবে তার জন্য আমাদের সচেষ্ট হওয়ার পর এবং সবর করার পর আল্লাহ সুতাল আমাদের যে করণীয় আমরা সেটা করছি কি না তা পরীক্ষা করে নেবেন আল্লা সুমতাল্লাহ বলেছেন বিমা সাবারু তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি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 ফেরাউন এখন কেবলমাত্র ইতিহাস ছাড়ার কিছু নয় ফেরাউনের দলবল তাদের কোন চিহ্নেন না কেউ থাকল না বনী ইসরা কর্তৃত্ব তখন তাদের প্রকৃত আচরণ বোঝার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো যেমন এর আগে আমরা স্মরণ করতে পারি যখন বনি ইসরায়েলের উপরে ফেরাউন নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল মুসা তাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন যে অচিরেই আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবেন তখন মুস আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে অচিরেই ধ্বংস করে দেবেন এবং দেখবেন তোমরা কেমন আমল করছুরাক আমালুন যখন কোন একটি জাতি দীর্ঘদিন বাইরের কোন একটি শক্তি বা শত্রু দ্বারা তুলুমের শিকার হয় নির্যাতিত এবং নিষ্পেষিত হয়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 তাহলে কত সুন্দর আমরা ইসলাম পালন করতাম এই দাবি সত্যি নাকি মিথ্যা এই আসল চেহারা ফুটে ওঠার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো যখন আল্লাহ ফেরাউনকে নিশ্চিন্ত করে দিলেন নির্মূল করে দিলেন মনে জাতি সেই সময় কি করেছিল মনে ইসরায়েল আল্লাহমতাল্লাহ তাদের সামনে আল্লাহর সাহায্য এসে পৌঁছালো নিজের চোখে তারা আল্লাহামতআ আল্লাহর পাঠানো মৌজিদাকে প্রত্যক্ষ করলো তারা দেখলো কিভাবে আল্লাহমতাল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন নিশ্চিন্ন এবং তারা আরও দেখল চরম বিপদের মুহূর্তে কিভাবে আল্লাহর পাঠানো ওয়াদা সত্যি প্রমাণিত হয়েছে কিভাবে আল্লাহ পাঠানো সাহায্য তাদেরকে উদ্ধার করেছে এতগুলো বিষয় নিজেদের চোখের সামনে দেখার পর যখন লোহিত সাগর পার হয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছাল সর্বপ্রথম বনি ইসরায়েল জাতি কি কাজ করে বসল সর্বপ্রথম কাজ তারা কি করেছিল ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পর বণি ইসরায়েল একটি নতুন ভূমিতে হিজরত করে আসলো সেখানে যাওয়ার পর দেখলো এই অঞ্চলের লোকেরা মূশ্রিক এবং তারা মূর্তি পূজা করছে মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে পূজায় ব্যস্ত এই দৃশ্য দেখে বণি ইসরায়েল তাদের কাছে পাঠানো রাসুলা বাহক মহলামের কাছে আসলো এসে বলল হে মুসা তুমি আমাদের মূর্তি বানিয়ে দাও যেমন কুরআ বলছেন যারা নিজেদের হাতে নির্মিত মূর্তি বোঝায় ব্যস্ত ছিল মনিস তারা বলতে লাগলো হে মোসা আমাদের উপাসনার জন্য এই মূর্তিগুলোর মতো একটি মূর্তি নির্মাণ করে দাও আল্লাহ সুমান এটা এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বাক্রুদ্ধ হয়ে যেতে বাধ্য। যে জাতি মাত্রই মিশর থেকে আল্লাহ সাহায্যে মুক্তি লাভ করলো। নিজের চোখে তার আল্লাহ সুভার পাঠানোর সাহায্যে দেখলো তাহিদার দিকে তাদেরকে আহ্বান করছেন যে জাতি ছিল অসহায় আল্লাহ সাহায্য যাদেরকে উদ্ধার করলো সেই জাতি তাদের কাছে পাঠানো রাসুলের কাছে এসে বলল আমাদেরকে একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের এই অবাস্তব আবদার এর পেছনের কারণ কি কুফোর অবিশ্বাস নাকি মূর্খতা মোসা আল্লাহাম তিনি কি বলেছিলেন মূসা আল্লাহ সাল্লাম তিনি বললেন কলা ইন্নাকুম কাুন তিনি বললেন তোমরা তো এক মূর্খ সম্প্রদায় মুসা আল্লাহাম তাদেরকে অজ্ঞতার উজুহার দিলেন তিনি তাদেরকে বললেন না তোমরা কুফুরি করছো তোমরা কাফের হয়ে গেছ বরং তাদেরকে বললেন ইন্নাকুম কাউমুন তাজে হালুন তোমরা তো হলে এক মূর্খ সম্প্রদায় সুতরাং তাদের এই আবদার এটা তাদের মূর্খতার পরিচয়ক কুফুরই নয় লক্ষণীয় সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর যাতে কোনো সন্দেহ নেই আপনি আল্লাহ সঙ্গে কাউকে উপাস হিসেবে যুক্ত করেছেন মূর্তি পূজা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে কুফর কিন্তু মৌসা আলাহাম তাদেরকে কাফের না বলে তাদেরকে বলেছেন তোমরা হচ্ছ জাহেল তোমরা মূর্খ তোমরা এক মূর্খ সম্প্রদায় এটা প্রমাণ করে যে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অজ্ঞতার কারণে রেহাই পেতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সমস্ত কুফর বা শিরকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোনো অজুহাত নয় কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে মনসা আলাহিসাম বনী ইসরায়েলকে জাহেল বলেছেন সুতরাং এমন মনে করার কোনো কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মনসা আলাহিসাল্লাম তাদেরকে জাহেল বলেছেন বনি ইসরায়েল তারা আলু সুহামতালার উপর ইমান এনেছিল তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন বনী ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহিসামের সন্তানদের বংশধর ইয়াকু আলাহিসাল্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল ইউসুফ আলহ্লাম এবং তার ভাইদের পরবর্তী বংশধারা থেকে এই বনী সৃষ্টি তাদের নিঃসন্দেহে তারা সম্পর্কে আল্লাহমাত জানত আল্লাহমতালাকে তার বিশ্বাস করত কিন্তু তাদের এই খেয়ালি এবং অবাস্তব আবদারের পেছনের মূল কারণ কি ছিল মূল সমস্যাগুলো কি ছিল তাদের মূল সমস্যা হচ্ছে শারীরিকভাবে ফেরাউনের গোলামি থেকে তারা মুক্তি লাভ করলেও মানসিক গোলামি থেকে তারা তখনও মুক্তি লাভ করতে পারেনি গোলামি অনেকভাবে করা হতে পারে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 তাদের পথ ছিল অন্য জাতিকে নকল করা অনুকরণ করা তাদের মতো আচরণ করো তাহলে আমরাও ওদের মতো শ্রেষ্ঠ হতে পারবো এই মানসিকতা এমনকি তারা ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত নিয়ে আসলো যে জাতি মূর্তি পূজা এবং শিরকে লিপ্ত ছিল তারা বললো আমরাও তাদের মতো মূর্তি পূজা করবো আমাদেরকে একটি দেবতা বানিয়ে দাও অধপতিত জাতির এই পরাজিত মানসিকতা সম্পর্কে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিম আল্লাহ তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন দুর্বল সব সময় সবলের অনুসরণকারী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 স্বাধীনভাবে চিন্তা করার কোন ক্ষমতা তাদের মধ্যে ছিল না তারা ছিল দুর্বলতিত্বের পূর্বের সেই দাস সুলভ মানসিকতা তারা তখনও বর্জন করতে পারেনি কাজেই এটা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল তারা সবসময় বিশ্বাস করত অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা আমাদের থেকে উত্তম হবে সুহান আল্লাহ অতীতের মুসলিম জাতি মুসা জাতি বনি ইসরায়েলের এই বাস্তবতাকে যদি আমরা বর্তমান মুসলিম জাতি উম্মতে মুহাম্মদের সঙ্গে মিলিয়ে দেখি তুলনা করিয়া আমরা দেখতে পাই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 অথচ অমুসলিমদের এই আদর্শ আচার আচরণ জীবনরীতি আল্লাহ রাসুল সাল কঠোরভাবে নিন্দা করেছেন এখানে একটি বিষয় সেটা লক্ষণীয় অমুসলিমদের এবং তাদের আদর্শ বা জীবন পদ্ধতি নকল করা এই দুটি কখনো এক বিষয় নয় রাসুল্লাহ সাল্লাহাম তিনি সালমান আলফারেসি রাজিয়া কাছ থেকে পারস্য বা ইরানিদের পরীক্ষা খনন করার যে প্রযুক্তি সেটাকে কাজে লাগিয়েছেন যখন তিনি তাই ফবরোধ করেছিলেন সেখানে ভারী পাথর নিক্ষেপক যন্ত্র মানজানিক তিনি ব্যবহার করেছেন এগুলো হচ্ছে যন্ত্র বা প্রযুক্তি যেটা অমুসলিম বিজাতি বা বিধর্মীদের আবিষ্কার হলেও ব্যবহার করতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের আদর্শ তাদের আচার আচরণ তাদের জীবন জীবনযাপনের রীতি বা পদ্ধতি তাদের বিশ্বাস এগুলো কখনোই মুসলিমরা নকল করতে পারে না লাইসিরাজিল তোলা বর্ণনা করছেন হুনায়ন যুদ্ধের সময় আমরা রাসুল্লাহ সাল্লাস্লামের সঙ্গে বের হলাম যখন আমরা একটি বড়ই গাছ বা কুল বৃক্ষের কাছে এসে উপস্থিত হলাম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 কিছু মুসলিম এই দাবি করলেন যে আমাদেরকেও তাদের গাছের মতো একটা গাছ নির্ধারণ করে দিন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ যেমন বনি ইসরা তারা না ইলাহান কামা আল্লাহম আলিহাত হে মুসা তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববতীদের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 কেমন এমনটা ছিল কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যে জাতিগুলো দুর্বল ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করে সম্মান ইত্যাদি বিষয় করছিল কিন্তু মুসলিমদের এই বাস্তবতা সময় মনে রাখা উচিত যেটা আল্লাহ বনি ইসরা সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ জিনা কানুদা ফোন মুসলিমরা কখনোই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ মহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ মানুষের মধ্যে পালাবদুল করে থাকেন প্রকৃত মুমিন এবং ইমানদার বান্দাদেরকে মুনাফিকদের থেকে পৃথক করার জন্য কাজে মুসলিমদের সবসময় মনে রাখা উচিত শক্তি সম্মান এবং ইজ্জাত এটা শুধুমাত্র আল্লাহ সুহামতাল্লার পক্ষ থেকে আসে কুফ্ফারদের এই শক্তি এটা ক্ষণিকের ধোকামাত্র প্রকৃত শক্তি একমাত্র আল্লাহ সুহামতাল্লা কাছ থেকে আমাদের কাছে আসে আল্লাহ সুহাম্মাল্লাহ তিনি বলছেন ওলিল্লাহিল ইজাতু ও রাসুলিহ ও মিনিন যাবতীয় শক্তি সম্মান এটা তো আল্লাহ তরাসুল এবং মুমিনদের জন্যই মুসলিমদের যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা নিঃসন্দেহে সাময়িক অবস্থা যদি আপনি ইতিহাসের দিকে তাকান এর বাস্তবতা আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন মনে ছিল দুর্বল মন মানসিকতা সম্পন্ন অন্য একটা জাতিকে মূর্তি পূজায় দেখে তাদের মধ্যেও মূর্তি পূজা করার যে ইচ্ছা জেগে উঠলো সেটা তাদের দুর্বল মন মানসিকতার একটি বড় উদাহরণ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 মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় সাইদ কুতুব রাহিমল তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন যে মিশরের বাসিন্দা ছিল বনে ইসরাল সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সালামের সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের তুমত্যাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রাজি আল্লাহ আনহু তিনি মিশরে উম্মাতে মোহাম্মদের মধ্যে প্রথম মুসলিম শাসক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 ন্যায় নীতির মধ্যে বসবাস করা এটা মানুষের মধ্যে এভাবেই আত্মসম্মান এবং মর্যাদাকে তৈরি করে দেয় অপরদিকে ফেরাউনি তাগতি জুলুমের শাসন ব্যবস্থা এটা মানুষের সম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এই জন্যই বলা হয়ে থাকে যে মানুষ তার রাজা বা শাসকের ধর্মকে অনুসরণ করে ওমর রাজিত লহু খলিফা তিনি মানুষের এই প্রবৃত্তি বা স্বভাব সম্পর্কে ভালোভাবে জানতেন আলাসু মহামতাল্লাহ তাকে বেশ আলাসু মহামাতাল্লাহ তার মধ্যে অন্তর্দৃষ্টি বা ফরাস দিয়েছিলেন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 জুলুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না বনি ইসরায়েল ফেরাউনের মতো জালি মত্যাচারী শাসকের অধীনে থাকার কারণে আত্মসম্মান হারিয়ে তাদের অবস্থা আজকে এমন একটি পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এমনকি তারা প্রাণহীন মূর্তি পূজা করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবলো না এই জন্যেই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন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 যে যদি কোনো ব্যক্তি মৃত মানুষদের লাশ সরকারি বাইর সরকারি গাড়িতে বা ট্রাকে জমা দিত তাহলে তাদেরকে কিছু পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হতো একসময় মানুষ খাদ্যের অভাবে অর্ধমৃত মানুষদেরকে যারা তখনও মৃত্যুবরণ করেনি ক্ষুধার যাতনায় অর্ধমৃত বিছানায় শুয়ে কাতরাচ্ছে জীবিত মানুষেরা সেই অর্ধমৃত মানুষদেরকে মৃত মানুষ বলে টেনে নিয়ে লাশের গাড়িতে তুলে শুরু করলো। অথচ এমন অনেক বর্ণনা রয়েছে সেই সময়ে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 অপরদিকে যখন মানুষ জুলুম অত্যাচার ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করে তাদের মধ্যে যাবতীয় খারাপ গুণগুলো বিকশিত হয় জাতির এই মানসিক ক্ষত সম্পর্কে তিনি জানতেন তাদের অজ্ঞতা কাজেই তিনি তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন এবং তাদের মধ্যে সঠিক বিষয়ের শিক্ষা দেওয়া শুরু করলেন লক্ষণীয় কোন একটা জাতি কিংবা ব্যক্তি যদি সঠিক বার্তা দেওয়া পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে এটা নিঃসন্দেহ কুফুর মুসা ইসলাম তাদেরকে শিক্ষা দিলেন তিনি বললেন অল ইন্নকুমকাজ হালুন তোমার নিশ্চয়ই এক অজ্ঞ মূর্খ জাতি এবং এই মূর্তি পূজার বা শিরকের যে চূড়ান্ত পরিণতি মুসাইসাল সেটা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন এই লোকেরা যে সমস্ত কাজে লিপ্ত এটা একদিন ধ্বংস করে দেওয়া হবে এবং এরা যা করছে সেটা সম্পূর্ণ বাতিল বলে প্রত্যাখ্যাত হবে রিজেক্টেড হবে তাদের সামনে এই উদাহরণ ছিল মুশ্রিক জাতি মূর্তি পুজারী তাদের কি পরিণতি ঘটেছে তাদের সমস্ত কিছু প্রত্যাখ্যান করেছেন ধ্বংস করে দিয়েছেন ধ্বংসই হচ্ছে শিরিকায় চূড়ান্ত পরিণতি মোসা আলাহাম এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরও বললেন বিস্মৃত মোসা আল্লাহিস্লাম তাদেরকে বললেন তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোনো ইলাহ চালাস করব অথচ এই আল্লাহ তিনি তোমাদেরকে দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আলামিন। জগতের উপরে তোমাদের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন মূসা মনীষের জাতিকে স্মরণ করিয়ে দিলেন তোমরাই হচ্ছ আল্লাহর কাছে পছন্দনীয় জাতি পছন্দনীয় মনোনীত ব্যক্তি মনোনীয় জাতি তোমরা হচ্ছে সেই জাতি যাদের মনোনীত করেছেন তোমাদের প্রেরণ করেছেন তোমাদের মধ্যে বার্তাভক প্রের যদিও জাতি তখন ছিল দুর্বল তাদের ছিল না কোন খিলাফত না ছিল কোন রাষ্ট্র ছিল না কোন ক্ষমতা কিন্তু এরপরও মোসার্লাম বলেছেন তোমাদের কে আলাস মহাম্মতাল্লাহ দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বুঝতে যাই আমাদের উচিত বর্তমানের জন্য তোমাদের বের করা হয়েছে তা মরুনা তু মিনু তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহরই মান আনবে এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম কাজেই বর্তমানে যদিও বাহ্যিকভাবে বাহ্যিক ক্ষমতা অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লা সুহামতআর কাছে শ্রেষ্ঠত্ব আল্লা সুহামতআলার কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে ঠিক সেভাবেই মৌসা আলাহিসাল্লাম তার সময়ের মুসলিম জাতি বনি ইসরায়েলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন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 গডস চুজ অ্যান্ড পিপল এই দাবির বিপরীতে আমরা দেখতে বাই এই দুনিয়ার অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে রয়েছে বড় বিজ্ঞানী পারমাণবিক মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের হাতে অর্থ বিশাল ভাণ্ডার রয়েছে প্রযুক্তি রয়েছে নোবেল বিজয় বিজ্ঞানীদের মধ্যে রয়েছে প্রচুর ব্যক্তি যারা এই এই বিষয়গুলো দেখে অনেক মুসলিম তারা কনফিউজ হয়ে যান মুসা আল্লাহ ইসলাম কুরআ তাদেরকে বলেছেন আল্লাহ সাল্লাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান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 যাদের দিন ইসলাম তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি প্রত্যেক নবীর দিন এক এবং সেটা হচ্ছে ইসলাম অবরদিকে বর্তমান হতি তারা শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে এমনকি তাদের বংশে তাদের বংশ শাখায় কেন শেষ নবী আসল না নবী সাল্লাহাম তিনি এসেছেন ইসমাইল আল্লাহিসামের বংশে আরব জাতিতে সেখানে না এসে কেন ইসহাকের বংশে আসলো না এই বর্ণবাদের কারণে তারা এমনকি আল্লাহ রাসুল্লাহ সাল্লামকে প্রত্যাখ্যান করেছে কুফর করেছে এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় ইহুদি যারা নিজেদেরকে ইয়াকুব আলাহ ইসলামের বংশধর বা ইসরাইলের বংশধর বলে দাবি করে থাকে তারা অভিশপ্ত তাদের পরিচয় হচ্ছে মাকদুব আল্লাহ অভিশপ্ত করেছেন তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুড়ে ফেলে দিয়েছে কাজেই তাদের আর কোন শ্রেষ্ঠত্ব নেই তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি আলা মুহাম্মদ বন ইসরায়েলের পরাজিত দুর্বল মানসিকতার বহিপ্রকাশ ঘটেছিল আরেকটি ঘটনার মাধ্যমে যখন মোসা আলাহিসাল্লাম তাদেরকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মাকদিস জেরুজালেম জয় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মোসা আলাহিসাল্লাম তার জাতিকে উদ্ধার করলেন ফেরনের কবল থেকে তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালেন আল্লাহমত আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছিলেন তাদেরকে পবিত্র ভূমি জেরুজালেম এবং এর আশেপাশের শহরগুলো দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য মোসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন জেরুজালেম জয় করার উদ্দেশ্যে জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুবাহ তাদেরকে জিহাদের আদেশ দিলেন জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হল আল্লাহ সুবাহ ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন মহাসা তিনি আদেশ করলেন জেরুজালেম আক্রমণ করো সেই সময় জেরুজালেম শাসন করত আমলেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায় মহাসা আল্লাহ সাল্লাম মনিসালকে বললেন আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি <laughs> দিচ্ছেন <laughs>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 মুসা তার জাতিকে বললেন হে আমার জাতি প্রবেশ করো এই পবিত্র ভূমিতে উদ খুল আরকা আল্লা কাত্লাহুল যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ওলা তারতদু আল্লাহ আদা রিকুম এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না প্রত্যাবর্তন করো না পালিয়ে যেও না তান কালি বোখা সিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেছন দিকে ফিরে পলায়ন করো না প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে হুমসা আল্লাহ সাল্লাম বললেন ওলা তারতু প্রত্যাবর্তন করো না ফিরে যেও না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 ক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো পালিয়ে যাওয়া না বা তান কালি বুখেন তাহলে তোমায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না সেল কি করলো তারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয় বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতেই অস্বীকৃতি জানালো তারা বললো আমরা কৃষিতে যুদ্ধে যাবো না তারা বলল হে মূসা সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে আমরা কখনো সেখানে যাবো না যে পর্যন্ত না তারা নিজেরাই সেখান থেকে বের হয়ে যায় যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা সেখানে প্রবেশ করব লক্ষণীয় বনি ইসরায়েলের কথার এই বৈপরীত্য বণি ইসরায়েল বলছে সেখানে বাস করছে এমন এক জাতি যারা পরাক্রান্ত শক্তিশালী প্রতাপশালী আবার তারা বলছে যদি তারা সেখান থেকে নিজেরাই বের হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করব তারা ভালো করেই জানত যে এই জাতির মধ্যে শক্তি এবং প্রভাব রয়েছে যারা ক্ষমতাবান কেন তারা নিজেরাই তাদের অঞ্চল ছেড়ে চলে যাবে এরা কখনোই সম্ভব নয়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 ইহুদিদের দখলে তারা মুসলিমদের ভূমি অন্যায়ভাবে দখল করে নিজেদের বসতি স্থাপন করেছে এই ভূমিগুলো আমরা চাই আমরা বিজয় চাই সম্মান চাই পবিত্র ভূমি চাই কিন্তু এর জন্য আলাস মামাতালা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই জিহাদে আমরা ইচ্ছুক নই আমরা লড়াই করতে রাজি নই আমরা কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চাই না ধন সম্পত্তি সম্পদ খরচ করতে চাই না জীবন দেওয়া দূরে থাকুক আমরা কোনো কষ্ট করতে চাই না কিন্তু কষ্ট ছাড়াই সব কিছু লাভ করতে চাই বনি ইসরায়েল তারা বললো যদি তারা সেখান থেকে বের হয়ে যায় চলে যায় অবশ্যই আমরা সেখানে প্রবেশ করবো পনিস্রাইলের এই বক্র মানসিকতা অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা তাদের মধ্যে তখনও কিছু নেক বান্দা অবশিষ্ট ছিলেন তারা সামনে এগিয়ে আসলেন এবং তারা বললেন আল্লাহ সুমতাল্লা বর্ণনা করে বলছেন আল্লাহ ভিরুদের মধ্যে যাদের মধ্যে আল্লাহর খাউফ বা ভয় ছিল আল্লাহকে যারা ভয় করত। তাদের মধ্য থেকে দুই ব্যক্তি বের হয়ে আসলেন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 তার নাম হচ্ছে ভয় ভীতি আল্লাহ সুহাম বলেছেন তারা আল্লাহকে ভয় করতেন তারা ছিলেন আল্লাহ ভিরু এখানে লক্ষ্য করার মত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে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 তাদেরকে কোনো কিছুর মাধ্যমে ভয় দেখিয়ে বিরত করা সম্ভব নয় এই আমরা দেখতে পাই যখন আল্লাহর মুজাহিদ্দিনরা আল্লাহর সৈনিকেরা তার আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন কোনো কিছুই তাদেরকে বিরত করতে পারে না কোনো কিছুই তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহ ভীতিকে জাগ্রত করার মাধ্যমে সৃষ্টি জগতের কোনো কিছু তাদের অন্তরে কোনো ভীতি সৃষ্টি করতে পারে না হতে পারে বাহিনী সংখ্যায় বিশাল রয়েছে তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আক্রমণ করতে পারে মুসলিমদের ক্ষতি করতে পারে কিন্তু এর কোনো কিছুই প্রতি যে ভয় একজন মুমিন বান্দার অন্তরে রয়েছে তাকে ছাপিয়ে যেতে পারে না আল্লাহ সুহাম তাল্লা কুরআনে বলেছেন তোমরা কি তাদেরকে ভয় করছো তোমাদের উচিত আল্লাহকে ভয় করা আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি ভীতির যোগ্য যাকে ভয় করা উচিত কোন সৃষ্টিকে আমাদের ভয় করা উচিত নয় কারণ আল্লাহ সুহামতাল্লাহ মানুষকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন যদি মানুষ কোনো সৃষ্টিকে ভয় করে এটা হচ্ছে মানুষের নিজের জন্য একটি অপমান হিজরি সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম আলিম আল ইজ ইবনে আব্দুল সালামের একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রসঙ্গত তিনি সেই সময় একজন তাতার নেতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন ইংরেজি বারো শতকে তাতার আমরা জানি তারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে তারা ছিল সব কিছু ধ্বংস করে লণ্ডভণ্ড করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো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 চাদর দিয়ে নিজেদের দেহকে পেচিয়ে নিলেন তারা ভয় পাচ্ছিলেন যে কোনো মুহুর্তে একটা তরবারি এসে তাদের ওস্তদের মাথাকে দেহ থেকে পৃথক করে দিতে পারে এবং সেই রক্ত যেন তাদের গায়ে ছিটকে না আসে সেই জন্য তারা চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নিচ্ছিলেন আল্লাহর ইচ্ছায় আল ইজ ইবন আব্দুলসালাম তিনি নিরাপদে দরবার থেকে কথা শেষ করে তিনি বের হয়ে আসলেন যখন তিনি বাইরে আসলেন ছাত্ররা তাকে ঘিরে তুললো এবং প্রশ্ন করল কিভাবে আপনি এই ধরনের একজন শাসকের সামনে এভাবে কথা বলতে পারলেন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 সে অন্য কোনো কিছুকে ভয় করে না বনি ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি তারা বলেছিলেন তোমরা শুধু এতটুকু করো দরজা ভেঙে সেখানে প্রবেশ করো এর বেশি কিছু করার দরকার নেই এতটুকু আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে পরাজিত করা হবে এবং তারা আরও বলছিলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো এর জন্য আল্লাহর উপরে তোমাদের ভরসা উচিত কিন্তু এত কিছু শোনার পরেও এভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার পরেও বনি প্রতিক্রিয়া কী ছিল তারা কী জবাব দিয়েছিল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 কোন লাভ নেই এটা আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছালো তারা উদ্ধত্তের সঙ্গে বিয়াদবির সঙ্গে হুসা আলাকে বলল হে মূসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম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 তাদেরকে আলস মহামাতা চিরস্থায়ী অভিশাপে গ্রাস করেছেন তাদের বর্তমান পরিচয় এক যারা মুসলিম জাতি ছিল সেই বন ইসরায়েল জাতির বর্তমান পরিচয় হচ্ছে তারা অভিশপ্ত জাতি আলস মমাতালা যাদেরকে মাকদিম বলেছেন বনে ইসরায়েল জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আলসা তাদেরকে অভিশপ্ত করেছেন বন ইসরায়েল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিটি আমরা উল্লেখ করতে পারি সৈয়দ কুতুব রহমাল্লাহ তিনি তার লীলা লিল কোরআনে উল্লেখ করেছেন যার বাংলা অর্থ বনিসেল জাতির স্বভাব চরিত্র সম্পর্কে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেয়েরূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল গমরাহীতি লিপ্ত না হয়ে তারা হেদায়তের পথে আসত না অধপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হতো না বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসতো না এর উপর তারা ছিল নিষ্ঠুর একগুয়ে এবং হটকারী স্বভাবের সেই স্বভাব তাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান বনিস জাতি জিয়াদকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রাসুলের দেওয়া পথকে বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমানে বর্তমান মুসলিমাও করছে রাসুল্লা সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ভুলগুলোকে অনুসরণ করবে কি কদমে কদমে তাদেরকে তোমরা অনুসরণ করতে থাকবে কিন্তু একই সঙ্গে আমাদেরকে স্মরণ রাখতে হবে এর বিপরীত চিত্র রাসু সুল্লা সাল্লাম কি জানিয়েছেন রাসু আলু সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা থাকবে হকের উপরে বিজয়ী তারা থাকবে হকের উপরে লড়াইরত অবস্থায় যারা তাদের শত্রু যারা তাদের বিরোধিতা করবে তারা কখনোই তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে বিজয়ী হকের উপরে লড়াইরত অবস্থায় এই সংবাদ আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাজেই এটাই হচ্ছে বর্তমান মুসলিম জাতির সঙ্গে পূর্বের মুসলিম জাতিগুলোর মধ্যে পার্থক্য আলসু মহামতালার দেওয়া রহমতের কারণে এই উম্মতের উপরে আলসু মহামতালার একটি অনুগ্রহ হচ্ছে এটা যে এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা কেয়ামত পর্যন্ত হকির উপরে বিজয়ী থাকবেন কাজেই যদি আমরা আগ্রহী থাকি বর্তমানে হকপন্থী মানুষদেরকে চিনে নেওয়ার জন্য আমাদের উচিত হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে বিচার বিশ্লেষণ করা বনে ইসরায়েল তারা বলেছিল আমরা এখানে বসে থাকবো আমরা কিছুই করব না বর্তমানেও আমরা দেখছি অধিকাংশ মানুষ তারা নিষ্ক্রিয় বসে আছেন যারা ইমানের দাবি করে থাকেন এভাবে আমরা নিষ্ক্রিয় বসে রয়েছি এবং আমরা দাবি করছি যে ফিলিস্তিন এটা মুক্ত হয়ে যাবে নিষ্ক্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ নিজেদের মধ্যে একটা বাক্য তৈরি করে নিয়েছে মানুষ বলে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের বাপদাদাদের মাধ্যমে আর এগুলো সমাধান করবে আমাদের সন্তান নাটিপতিরা অর্থাৎ আমাদের করণীয় কিছু নেই আমরা শুধু বসে থাকবো এবং দেখব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 কিন্তু আমরা যে কাজ করছি সেটাকে অপেক্ষা করা বলে না আমাদের অবস্থা হচ্ছে নিষ্ক্রিয়তা কুন হাল ছেড়ে দিয়ে শুধুই বসে থাকা বনে ইসরাইল কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না এর উপরে তারা আবদার করলো মোসা এবং তোমার রব তোমরা উভয়ে গিয়ে যুদ্ধ করছো না কেন তোমরা গিয়ে আমাদের জন্য বিজয় নিয়ে আসো কাজেই তারা মোসা আল্লাহিসাল্লামকে এমনভাবে যেন তারা বলছে যে তোমার রব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয় দেওয়া হবে কাজেই যাও না কেন তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয়ী নিয়ে আসো এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে বদরযুদ্ধের সময় আল্লাহ রসুল্লাহ আসালামের সাহাবিদের উক্তির সঙ্গে তুলনা করি রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তিনি জানতেন না তারা একটি যুদ্ধে সম্মুখীন হবেন রসুল্লাহ সাল্লাম মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলার গতিরোধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তিনি জানতেন এই কাফিলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য মুসলিমদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য কাজেই শুরুতেই তাকে থামিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহাম মুসলিমদেরকে নিয়ে বের হয়েছিলেন কিন্তু আবু সুফিয়ান খুবই চতুরতার সঙ্গে সেই কাফেলার পথ ঘুরে সে মক্কায় পৌঁছে যেতে সক্ষম হল অপরদিকে মক্কা থেকে একদল মুশ্রিক যখন তারা জানল যে তাদের কাফেলা আক্রমণ করা হচ্ছে তারা অস্ত্র নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বদরের নিকটে চলে আসলো বদর প্রান্তরের কাছে তারা এসে উপস্থিত হল কাজেই এই যুদ্ধ পরিস্থিতিতে প্রথমে তারা বের হয়েছিলেন কাফেল আক্রমণ করার জন্য কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল একটি যুদ্ধের পরিস্থিতিতে রাসুল্লাহসাল্লাম তখন সাহাবাদের মানসিকতাকে যাচাই করছিলেন তিনি তাদেরকে প্রশ্ন করলেন আমরা কি করব। আমরা কি যুদ্ধ করব নাকি মদিনায় ফেরত যাব। সাহাবিদের মধ্যে আনসারি সাহাবিদের মধ্যে আল মিকদাদ ইবনিয়াসওয়াদ রাজি আল্লাহ তাল্লাহ তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমরা বনি ইসরায়েলের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার রব যান আপনারা গিয়ে যুদ্ধ করুন বরং আমরা বলবো আপনি এবং আপনার রব সাথে গিয়ে যুদ্ধ করুন আমরাও আপনার সাথে গিয়ে লড়াই করব। তিনি বললেন সেই মহান সত্যার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে নিয়ে বার্কে গামাত পর্যন্ত পৌঁছে যান আমরা তবু লড়াই করতে করতে আপনার সাথে গিয়ে সেখানে গিয়ে পৌঁছাবো সাহাদিবী মুওয়াজ রাজি তুল্লাহ আল আনসারি তিনি বলেছিলেন সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে সঙ্গে নিয়ে সমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে চান আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়বো আমাদের একজন ব্যক্তিও পেছনে পড়ে থাকবে না মৌসা আলাহিসাল্লাম আল্লাহ সুহামতোলাকি যেই ভূমি বিজয়ের ওয়াদা দিয়েছেন সেই জেরুজালেম বিজয় করা থেকে মাত্র একটি স্টেপ দূরে ছিলেন এই বিজয় আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি যার জন্য তিনি কতগুলো বছর অপেক্ষা ছিলেন সেই জাতিকে তিনি মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন মৌসা আলাহিসাল্লাম প্রায় সেখানে পৌঁছেই গিয়েছিলেন ফেরন ধ্বংস হয়েছে তিনি বনী ইসরাকে মিশর থেকে মুক্ত করে নিয়ে এসেছেন মনসা আলাহাম তিনি যখন বন ইসরায়েলকে নিয়ে জেরুজালেমের একেবারে দরজায় এসে প্রবেশ দ্বারে এসে পৌঁছে উপস্থিত আল্লাহর দেওয়া ওয়াদাকে নিজের চোখের সামনে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এমন একটা সংকটময় মুহূর্তে বনী ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা বিশ্বাস ঘাতকতা করে বসলো নিঃসন্দেহে সাইদ রামুসা আল্লাহ সাল্লামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ সুমতালার কাছে দুই হাত তুলে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 যে জাতির জন্য মুসা আল্লাহ এত পরিশ্রম করলেন যাদের পক্ষ নিয়ে তিনি ফেরাউনের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন যাদেরকে নিরাপদ স্থানে নিয়ে হিজরত করলেন তারা যখন জেরুজাল জয় থেকে মাত্র এক ধাপ দূরে তখন বেঁকে বসলো বিশ্বাসঘাতকতা করল সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানাল আল্লাহাল বনিসকে তাদের এই আচরণের কারণে শাস্তি প্রদান করলে নাজাব দিলেন আল্লাহ সুম্মদাল্লাহ বলেন এই ভূমি তোমাদের জন্য ৪০ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হলো হারাম করা হল তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পথভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে মোসা আল্লাহিসাল্লামকে আলাহ সুহামতাল্লাহ বললেন অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোনো দুঃখ করবেন না আফসোস করবেন না আল্লাহ সুহাম্মতাল্লাহ কি বললেন আল্লাহ সুহামতলাহ বললেন অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোনো দুঃখ আফসোস করবেন না অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ সুহাম্মাল্লা দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে ৪০ বছরের জন্য আল্লাহ সুহাম্মাল্লা তাদেরকে পথহারা করে দিলেন দিগ্ভ্রান্ত করে দিলেন কেন করে দিলেন কারণ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল শাস্তিসরূপ তারা সিনাইয়ের একটি ছোট জায়গায় আটকা পড়েছিল সেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করতো প্রতিদিন সকালে যাত্রা শুরু করত কিন্তু সন্ধ্যায় ঠিক একই জায়গায় এসে উপস্থিত হতো সুহান আল্লাহ আমরা যদি মানচিত্র দেখি আমরা দেখতে পাবো যে এই উপত্যকাটি খুব বড় একটা অঞ্চল নয় এই আল্লাহ সুহান তাল্লাহ যাদের উপরে আজাব দেন শাস্তি দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না কাজেই সেই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 উদ্ভ্রান্তের মতো একই অপমান এবং লাঞ্ছনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি আল্লাহ তাল্লাহ তিনি আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দান করেন যে বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে